অনাস রাজিয়াল হতে বর্ণিত তিনি বলেন এক জুমার দিন নবী সাল্লা সাল্লাম ক্ষুদা দিচ্ছিলেন তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল পানির অভাবে ঘোড়া মরে যাচ্ছে ছাগল বকরিও মরে যাচ্ছে কাজেই আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাদের বৃষ্টি দান করেন তখন তিনি দুহাত প্রসারিত করলেন এবং দোয়া করলেন